আমরা সিরাতনবীর আলোচনায় খানদের যুদ্ধের শেষ পর্যায়ে সাহাবাহিক রাম রসুল্লাহামের সঙ্গে মদিনায় পৌঁছে গিয়েছেন এখানে থেমে তাই তো আজকে শুরু হওয়ার কথা বনু করাই একটা কবিলা যারা শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে কাফেরদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের থেকে ডিল করার জন্যে রসুল উল্লাহ সালামের প্লান নয় আল্লাহ তারা প্লান নিয়ে জিবাহাম কাছে চলে আসলেন আলোচনা ময়দানে আনহু দু আঘাতে আহত হয়েছিলেন এবং তিনি প্রচুর রক্তপাত হচ্ছিল রসুল্লাহ সাল্লা চিকিৎসা করলেন থেরাপি দিলেন আগুনের থেরাপি গরম পাত আগুনে গরম করে সেটা দিয়ে স্যাঁক দিলেন ওইটাই ছিল থেরাপি তখন কিন্তু এটা আরো বেড়ে গেল তখন আরো রক্তক্ষরণ হচ্ছিল তিনি বন্ধ করে দিলেন মসজিদের নাবাবিতে ওনাকে রাখা হয়েছিল চিকিৎসার জন্য দেখার জন্যে তখন কাল পরে উনি দয়া করেছিলেন যে আল্লাহ বনু করাই উপরে আপনি কি শাস্তি দেন এটা না দেখা পর্যন্ত আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ন্ত না এলাই সে ইসলামের আগ থেকে তারা যে ঘাতকতা করলো উনি খুবই কষ্ট পেয়েছেন উনি বুঝলেন ইন্তেকাল হয়ে যাবে যে রক্তপাত হয়েছে উনি বাঁচবেন না কিন্তু আল্লাহর কাছে তামান না করলেন যে বনু করাইজার পরিণতি দেখে আমি তারপরে দুনিয়া থেকে যেতে চাই আল্লাহ তারা ঠিকই ওনাকে একটু স্বাভাবিক করে দিলেন বনু করাইজার পরিণতি ওনার হাতেই ঘটল সেই কাহিনী আজকে আসবে ইনশাল তো বনু আসলে করাইহুদ কয়েকটা বনু কাইনুকালেক এই তিনটি বড় বড় কবিরা ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কবিরা ছিল বনু করাইজা টাকা পয়সা অস্ত্রে সস্রে তারা মদিনার মধ্যে সেরা এবং তাদেরকে হাত করে ফেলেছিল মক্কার করায়শগণ আপনার শেষ পর্যন্ত তারা রাতের অন্ধকারে মোদিনার চুক্তি লঙ্ঘন করে রাহাম ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কাপড়দের সঙ্গে হাত মিলিয়ে ফেলল এই খবর তো চলে আসলো এই বিষয়ে আহ এরপরে নবী করিম সাল্লাম কেবল মোদিনায় এসেছেন তিনি এই বিষয়ে এখনো চিন্তা করেননি এই সময়ে তিনি যখন আসলেন ওনার কাছে পৌঁছে গেলেন তিনি রাত দিন পরিকা খনন করে দুঃস্মনের মোকাবিলায় ঘুমতেও পারেননি ঠিক মতো গা গোসল ধোয়া খাওয়া দাওয়া সবকিছুরই কষ্ট হয়েছে আপনারা শুনেছেন না খেয়ে ওনাদের প্যাটে পিঠে লেগে গেছে এই নাখে যুদ্ধের ময়দানে আছেন দুশ্মন চলে গেল আল্লাহ তাদেরকে তুফান দিয়ে হালাক করে মক্কায় পাঠিয়ে দিলেন এসেছেন এখন একটি রেস্ট নেবেন তিনি গোসল ধুয়ে চিন্তা করেছেন এই সময়ে জিবাম নাজিল হয়ে গেলেন এসে বললেন কি আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন তো তখন তিনি বললেন যে আমি তো অস্ত্র রেখে দিয়েছি এখন তো রেস্টের চিন্তা করেছি টায়ার্ড হয়ে গেছেন সবাই তিনি বলেন বললেন বললেন যে আমরা তো অস্ত্র এখন রাখিনি তারা ফেরস্তারাও যুদ্ধ ময়দানে আসেন আমরা তো অস্ত্র রাখিনি এখন আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে অস্ত্র হাতে নেন আবার যেতে হবে কার্যকরী করান ব্যাপারটা কি শুধুমাত্র মানুষের হাতে আল্লাহ প্লান আছে এখন তো কোথায় যেতে হবে যে ওই দিকে যেতে ওই দিকে ওইদিকে কোন দিকে দেখালেন বনু করাইজার দিকে নবী রাম সাহিকে অর্ডার দিলেন যে এখন ওদিকে যেতে হবে এমনকি লোক এসেছে ওনার কাছে কে আসে কথা বলছে মানুষের সুরত ধরে আসে। তা আমি দেখলাম আসলে পরে বুঝি উনি জিবরিল আমি দরদার ফাঁক দিয়ে দেখলাম মহিলারা তো মেহমান আসলে মাঝে দেখে তো মা মহিলা দেখলাম আমি দেখেছি লুহাওয়ার বাতাস টাতাস ওনার মাথা লেগে গেছে ধুলাবালি দেখা যায় মাথায় আসে তারপরে রসুল আলাইন দে ঢুকে সালাম দিলেন এবং রসুল উঠে গেলেন উঠে গিয়ে তাকে সালাম করতে গেলেন ওয়েলকাম করতে গেলেন গেস্টকে তো আমি ফাঁকে দিয়ে দেখি উনি তো এক সাহাবি ছিলেন ওনা সুরত ধরে এসেছেন তারপরে তিনি আমাকে বললেন কথা শেষ করে এসেছে যেতে হবে নবী করিম সালাম কুইক মেসেজ পাঠিয়ে দিলেন সাহাবিদের কাছে আল্লাহ আসর ইদা আসরের সময় বেশি বাকি নেই তখন তিনি খবর দিলেন এক্ষন দেরি করা যাবে না সবাই রেডি হয়ে বনী করে কোন রেওয়ায় আসে যে জহর পড়ার কথা বলেছেন কিন্তু অধিকাংশ রেওয়ায়ত বলেছে যে তিনি আসর পড়ার কথা বলেছিলেন এরপর। সাহাবিরা অনেকে ওনার সঙ্গে রওনা হয়ে গেলেন দ্রুত তাড়াতাড়ি যারা জয়েন করবে এখনই আসো বাকিরা তাড়াতাড়ি আসো ওখানে আসর ধরার চেষ্টা করো তো সাহাবাহিক রওনা করে দিলেন ওনার সাথে যারা চলে গেলেন ওখানে গিয়ে বনু করে যে আসর ধরবেন বাকিরা একটু লেট হয়ে রওনা করতে করতে পথি মধ্যে আসরের আক্ত হয়ে গেল আর ওনারা ক্যালকুলেশন করে দেখলেন যে বনী করা যায় পোস্টে বসতে আসরের অনেক লেট হয়ে যাবে অথবা আসর মিস হয়ে যেতে পারে। মধ্যে ওনারা চিন্তা করলেন যে এখন তো আসরের টাইম হয়ে গেছে আর আসর তো পড়া দরকার ফরজনামাজ অপর দিক থেকে নবী করিম সাল আলিবাসাল্লাম বলেছেন ওইখানে গিয়ে আসর পড়তে আমরা কোনটা করব। একে অনেক দেরি হয়ে যাবে নামাজকে তো তিনি দেরি করতে নিষেধ করেছেন বহু হাদিস আছে এ বিষয়ে আর যদি নামাজ ওকে তো তাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেলেন এক গ্রুপ নামাজ পড়লেন যে না আমরা নবী করিম সাল্লামের কথার উদ্দেশ্য হচ্ছে তা তাড়াতাড়ি সেখানে পৌঁছা নামাজ তো আর তিনি কাজা করতে বলেন কতক্ষণ নামাজ পড়ে ফেলি আর একদল বললেন তিনি তে এখনো জিন্দা আসেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন তাঁর রসুলজাহ বলেন কথা শুনো উনি ওখানে আসে আমরা এখানে পড়বো কেন আসা পড়া ঠিক হবে না দুই এই এক হয়ে গেল তো এখতলাফ খালি এখনকার আমাদের মধ্যে হয় ইমামদের মধ্যে হয় সাহাবিদের মধ্যে ইফতলাফ হয়েছে দুই দল হয়ে গেল এক দল নামাজ পড়লেন আরেক দল পড়লেন না এখন কে রাইট কে রং এই তার ফয়সলা কোথায় হবে রসুল্লাহ সাল্লা কাছে তো হোক এখন দুই দল গিয়ে বলেন যারা ওরা তো আপনার কথা শুনে নাই নামাজ পড়ে ফেলছে বাকিরা বললেন তারা তো নামাজকে দেরি করে ফেলছে যারা হল তবে তাদের উবাইকেই ফয়সালা দিয়েছেন যারা পড়েছিলেন তাদের তো অনেক বড় সত্য দলিল আছে একটা হাজির কি আছে যে ব্যক্তি তাদের আমল সমস্ত বরবাদ হয়ে গেল এই স্পিরিট কে সামনে নিয়ে ওনারা আমল করেছিলেন তো পরে তিনি ফয়সালা দিয়েছেন ফয়সালা দিলেন যে তোমরা কেউই মিস্টেক করি দুইজনের ইশতেহার ঠিক আছে এটা এখানে ইশতেহাত করেছে তোমরা যারা নামাজের সামনে রেখে পড়েছ তারাও কোনো কিছু আর যারা আবার কথা আমল করেছ আমি জিন্দা আছি এখনো আল্লাহ তালা বলছেন আমার কথা শুনতে শুনেছ তোমরাও রং করনি তবে যারা পড়ে ফেলেছ আর অন্য কোনো কারণে দেরি করনি তাদের সানটা ভালো হয়েছে নামাজও পেরেছ আমার কথা নিয়েছেন কোন ব্যক্তি দিন বিষয়ে ইশতেহাদ করেছে বিশেষ করে ইমাম আলিমদের পর্যায়ে মুস্তাহিদ আলিমরা ইশতেহাদ করতে গিয়ে যদি কোন ফর্মুলা মিস্টেকও করে ফেলেন আল্লাহর কাছে সেটা জন্য গুণাত হবে না এক নেকি হবে আর যারা ইস্তেহার করতে গিয়ে রায় পৌঁছে গেছেন তাদের ডবল নেকি হবে যাই হোক নবী করিম সাল্লাম মোদিনার দায়িত্ব দিলেন আব্দুল্লা উম্মে মাহতুম রবিআ আল্লাহ ইমাম বানিয়ে গেলেন এবং স্থলাভিক্ত করে গেলেন এরপরে ওনারা চলে গেলেন বনি করাইজার দিকে তিনি তখন ওই ফ্লাগ ক্যারি করা ওনার বাহিনীর দায়িত্ব দিলেন আলী আবি আল্লাহ আনহুর সাথে আর তিনি তো আগে চলে গিয়েছিলেন পরে যখন বনি করাইজার মাঝামাঝি জায়গায় ওনারা একটু সামান্য ব্রেক নিলেন পৌঁছার আগে তখন তিনি পরে যারা আসছে বা অন্য থেকে জিজ্ঞেস করলেন জাহাল মাররা কোনিন দেখলাম আমাদের পাশে দিয়ে ক্রস করে চলে গেলেন দেখিয়া কালবি নামে ওই যে সাহাবি একটি খরের উপরে সবার হিসাবে খচরটা রং ছিল কালো আর সাদার মাস্ক দুইটা মিলে এই ধরনের একটি খচর জানুয়ারের উপরে আরোহণ করে দাহিয়া কালবি চলে গেলেন তাহান নবী করে রহিম সাল্লা কি মন্তব্য করলেন দেখিয়া এমনি তো দেহিয়া কালবি না ওলা কি না তিনি জিব্রি লো তিনি হচ্ছেন উরশিলা ইলা বনী করাই তাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের আগে পৌঁছে গিয়ে তাদের পায়ের মাটিটাকে মজবুতিকে হালকা করে দিয়ে আসতে তাদের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়ে আসতে উনি তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভয় ঢালার জন্য ওখানে গিয়েছেন তারপরে আনাশ্রা দিয়া লহু বলেন এই বিষয়ে আমি দেখতে পেলাম মনে হয়েছিল যে একটি দল যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না মানুষকে কিন্তু যেখান দিয়ে তারা যাচ্ছিল রাস্তায় ধুলা উঠছে অনেক মানুষ গেলে যেভাবে ধুলা উড়ে শুকনো রাস্তায় বালির রাস্তায় অনেক ঝুঁকা উঠতে উঠতেছিল তার মানে তাদের দুর্গের পাশে সেই দাঁড়ালেন তাদের একটা বড় দুর্গ ছিল সুরক্ষিত দুর্গ আগের জমানায় মানুষ দুশ্মনের আক্রমণের মোকাবিলায় যখন নিজেদেরকে সেফ করার জন্য বড় বড় দুর্গ বানাতো তাই না ক্যাসল গুলো বানাতো তে এইরকম তাদের বানাত দুর্গ একটু উঁচু টিলার উপরে তারা বানিয়েছিল যাতে কোন দুই সরাসরি কিন্তু তিনি তাদের ওই কাছাকাছি গিয়ে অবস্থা নিয়ে বললেন ইয়া কাবাল কাসেম ওকে তারা তখন আহ তাদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করলেন যে আমরা এসে গেছি তোমাদের ষড়যন্ত্রের বদলা নিতে তারা শুনতে পেল এবং তারা বললো ইয়া আবুল কাহসিম মা তো কোন সময় আমাদের সঙ্গে এরকম ব্যবহার করি তার মানে আজকে মনে হয় না একটু কঠোর হয়ে গেলে নবী করিম তারা ওখানে গিয়ে সুরক্ষিত দুর্গে আসে একদম লোহার কপাট বন্ধ তাদের ভিতরে অনেক মাল সামান তারা বহুদিন থাকতে পারবে এরকম ব্যবস্থা করে তারা আগে থেকে জানে তাদের খবর হয়ে গেছে নিরাপত্তা গাফফান যখন বিদায় হয়ে চলে গেছে এখন তাদের বিপদের দিন এসে গেছে কিনা তারা বুঝতে পেরেছে অলরেডি বুঝতে পেরেছে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে তারা এখন আটকের শিকার হবে তখন তারা অলরেডি ভিতরে ঢুকে ফেললো তারাও কিছু কিছু নিয়ে তারা ঢুকে গেছে এখন ঢুকতে ঢুকতে তারা মনে করলো যে ওনারা তো নিশ্চয়ই আহ হয়তো কথাবার্তা আলাপ আলোচনা করে আমাদেরকে ছাড় কিছু একটা চুক্তি টুক্তি করে টরে। কিন্তু দেখা গেল যে নবী করিম সালাম না প্রায় পঁচিশ দিন তাদেরকে অবরোধ করে রাখলেন তখন তাদের মধ্যে একজন ছিল কাব এমনি আসাদ তাদের একটু মুরব্বিক হিসেবের জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ বুদ্ধিমান ইহুদিদের মধ্যে তখন তিনি তাদেরকে পরামর্শ করার জন্য বললেন ইয়া মিনাল মা কাউন আমার লোকজন কমের বুঝতে পেরেছ তোমাদের প্রতি কি বিপদ নাজির হয়েছে এর থেকে মুক্তি কিন্তু কারণ সে হলো তাদের অনেক বড় ইন্টেলেকচুয়াল খুব বড় বুদ্ধিমান জ্ঞানী মানুষ তো কোনটা তিনটাই বলো যেটা আমরা মনে করি আমাদের জন্য ভালো হবে সেটা নেব প্রথমটাই তিনি বললেন নূত বি সব মুসলিম হয়ে যায় তোমার তো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে না যে উনি আখিরি নবী যার কথা আল্লাহ তালাও রাতে বলেছেন এবং তার বর্ণনা শারীরিক গঠন ইত্যাদি তোমাদের কিতাব থেকে তোমরা অলরেডি চিনে ফেলেছ তাকে তারা বলল না এইটা তো মানতে পারব না তাদের যারা বিভিন্ন লিডার এবং পাতি নেতা ছিল সবাই মিলে না তা হতে পারে না এটা আমরা কি করে নেব। আমাদের নেবেন কিতাব বা দিয়ে নেব নাকি কাজে আমরা আমরা তাওরা নিয়ে যেটা আমাদের কাছে আছে এটা নিয়েই থাকবো নতুন কোন আমরা একসেপ্ট করব না তখন সে বললো এটা যদি নেবে না তাহলে দুই নম্বর রাস্তা হলো দুই নম্বরটা হচ্ছে আমরা এক কাজ করি আমাদের মহিলাগুলোকে এবং বাচ্চাগুলোকে গুলোকে সবগুলোকে আমরা নিজের হাতে কতল করি আমাদের হাতে কতল হওয়ার চেয়ে আমরা নিজেরা কতল করে ফেলি কারণ সে এগুলোকে কি দুর্ব্যবহার করবে আমরা জানি না হলে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে তার সঙ্গে যে আমাদের মোকাবিলা হয় তাহলে আমরা নিশ্চিন্তে যুদ্ধ করতে পারবো যে পেছন টান আর থাকবে না বাচ্চা কাছেলে মেয়ে কি হবে এই চিন্তা আর থাকবে না আমরা তাহলে মরিয়া হয়ে তার সঙ্গে লড়াই করতে পারবো কেউ আমাদের মধ্যে আর তখন পিসপা হবে না কারণ আমাদের সব হারিয়ে ফেলেছে আর দরকার কি নিসা আবার বলে এখন যদি বিজয় লাভ করি যুদ্ধে লড়াই করে তাহলে তো তোমরা বলবা তো বিজয় লাভ করলাম এখন নিজেদের ছেলে মেয়ে স্ত্রী পেরিবার নিজেরাই কতল করে শেষ করে দিচ্ছি এখন লাভ হলে কি যুদ্ধে বিজয় করে সেগুলোর জন্য আফসোস হবে তাই না ওইটাই বেশি আফসোস করার দরকার নাই কার আমরা চাইলে দুনিয়ার মধ্যে আমাদের আরো বহু রাতি রাতি আসে বিয়ে শি করতে পারবো বউও হবে বাচ্চা কাচ্চাও হবে অসুবিধা নাই বলে তোমার এই বুদ্ধি কোন রকমে গ্রহণ করা মতো না নিজের হাতে নিজেদের স্ত্রীর পরিবারকে বাচ্চাকেদেরকে জবাই করবো আর তো ওদের পরে এই মিসকিনা তাহলে তিন নম্বরটা শোনো ফাইন আবাই তুমি আলাই হা দিহি তিন নম্বরটা যদি শুনতে চাও তাহলে হচ্ছে এই ফাইন লাই লাইলে সব ও ইন হো আসা আইয়া কুনা মোহাম্মদ আসা ফিহা। আজকে তো শনিবার রাত। তারা মনে করবে আমরা ইহুদিরা এই শনিবার রাতে কোনো যুদ্ধ করি না কোনো কাজও কিন্তু তারা করে না যারা জেনুইনলি ইহুদি আকিদায় বিশ্বাস করে তারা শনিবারে কোনো কাজ করতে পারবে না সব কাজ হারাম তাদের শরীয়তে চাকরি করা হারাম ব্যবসা করা হারাম সব হারাম এবং আমি আপনাদেরকে একবার আমাদের ওই থ্রি ফেইথ ফোরাম ডাক্তার নার্সরা লন্ডনের এক জায়গায় একটা কনফারেন্স হলো যে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধর্মের রোগীদের ধর্মীয় রিকয়ারমেন্ট কি আছে হসপিটাল গুলো কনসিডার করা উচিত এটা শুনতে চাইল আর মুসলিম করা লাগে কেউ কেউ আবার রোজা রাখে ইত্যাদি আমরা এগুলো বললাম আরকি তারপরে হালাল খাবার খেতে হয় ওষুধের মধ্যে আবার হারামি না থাকে এগুলো আমরা বললাম আরকি আমাদের মহিলারা পর্দার সাথে থাকতে চায় তারা মহিলা ডাক্তার পছন্দ করে কমপক্ষে তাদেরটা ঘেরাও দিয়ে রাখা পর্দার সঙ্গে থাকা সেপারেট বেড হলে ভালো হয় এগুলো বললো তো খ্রিস্টানরা তাদের কিছু বলল কি বলল তাও আমার মনে নাই বেশি সুবিধা করতে পারে নাই তো ইহুদিটা বললো কি আমাদের অনেক রুগী যারা সিরিয়াস ইহুদি তারা শনিবারে কোনো কাজ করে না যারা আশেপাশে আছে তাদের কাজ করে দিতে হবে এমনকি লিফ্টে উপরে উঠবে নিচে নামবে লিফ্টের বাটনটা সে প্রেস করতে পারবে না এটাও তার জন্য হারাম বলে তাহলে কি করবে তারা করে কি নর্মালি শনিবারে লিফ্টের কাছে খোলে কি না কল করে না এটা একটা কাজ সোফান কি শক্ত শরিয়ত আল্লাহ তাদেরকে দিছিলেন আর আলহামদুলিল্লাহ বলেন আল্লাহাল আমাদেরকে কত হালকা শরিয়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে মানুষ কয় যে পাঁচ অফিসে নামাজ পড়ায় এত কষ্ট লাগে পারি না উজুবিল না পর্দা করতে কষ্ট হয় পারি না আল্লাহর আমাদের নিয়াম দিয়েছে এখন বলে যে আজকে তো শনিবার ওই যে তাদের বুদ্ধি দিল যে তাদের ইন্টালেকচুয়াল ম্যান কাব এগনে আসাদ এখন বলল যে তারা তো জানে যে আমরা শনিবারে কোনো কাজ করি না শনিবারের যুদ্ধও করি না তাহলে দিস ইজ দ্য চান্স চলো আমরা তাদেরকে এখন আমাদের ব্যাপারে তারা নেগেটিভ হয়ে আসে যুদ্ধ করব না করব না এই মুহূর্তে রাতের অন্ধ করে দেই। বাস আমরা শেষ করে দেব। তারা আবার তাদের মধ্যে কি ছিল তারা বলে যে না নূতানা আলাই না আমরা শনিবারের এই হারাম কাজ করব কোন গজব আল্লাহর আসে আসে কারণ ইতিমধ্যে আলীম মা আল্লাহ হুফিদ ফিল্লাদিন তোমাদের ইতিহাস জানা আছে না আমাদের একটা গোষ্ঠী শনিবারে মাছ ধরার কাজ নিষেধ করা হয়েছিল তারা কি করেছিল মাছ আটকিয়ে রেখেছিল শনিবারের পরে গিয়ে তারা স্বীকার করেছিল ধরেছিল এই বিনিময়ে তাদেরকে আল্লাহ তালা কি করেছেন বানর বানিয়ে দিয়েছিলেন সেই কথা ভুলে গেছ আল্লাহর গজাবে পড়তে চাও এই কথা বলে তারা একমত হতে পারলো না এখন তাহলে এর বুদ্ধিমানের বুদ্ধি কোনোটাই কাজ লাগলো না কাব এগনে আসাদে এখন আরেকজন ছিল তাদের মধ্যে সে কিন্তু আরেকজন ভালো মানুষ ওই বনি কোলাইজার ইহুদি কিন্তু তারা মানুষটা খুব ভালো সে নিষেধ করেছিল মানে আছে কিনা যে মোহাম্মদের সঙ্গে চুক্তি ভঙ্গ করো না মানে আছে কথা সব আলোচনা হয়েছিল সে আমাদের কোন ক্ষতি করে আমাদের সঙ্গে ক্রীতার চুক্তিকে সে অক্ষরে অক্ষরে পালন করেছে আমরা কিভাবে এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চুক্তি করি সে মনে আছে মহাম্মে তোমরা কি চুক্তি করেছিল আল্লাহ আলহী আহাদ তার বিরুদ্ধে কোন তার দুশ্মনের সঙ্গে যোগ দেবে না নাহমকাল্লাহ বরঞ্চ তোমরা তার সঙ্গে যোগ দেবে তার দু মোকাবিলা করতে কিন্তু তোমরা এই চুক্তিকে ভঙ্গ করে ফেললে ফালাম আদ খুলফি হে তোমাদের মনে আছে আমি এই চুক্তিতে তোমাদের সঙ্গে একমত হইনি ছিলাম না আমি তোমাদের চুক্তিতে নেই আমি তোমাদের এই বিশ্বাসঘাতকতায় সামিল হইনি হব না তো তোমরা যদি এখন এই তিনটার একটাই নাও তাহলে আমার কাছে সেটা কি তাহলে তোমরা কমপক্ষে ইহুদি ধর্মেই থাকো ওইটাই থাকতে হলে আর তাকে জিজিয়া কর কারণ আগের মতো পজিশনে আমরা নাই বিশ্বাসঘাতকতা করেছি আমরা একটা কম্প্রোমাইজে আসতে পারি এবং এর বিনিময়ে তাদের যান মালের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা নেবে ওই জিজিয়া ট্যাক্সটা আদায় করে দিয়ে দাও তাহলে আশা করা যায় সে এটা মেনে নিবে তোমরা সেফ থাকলা তোমাদের ব্যবসা বাণিজ্য টাকা মাল পরিবার সবই ঠিক থাকবে না যে বিশ্বাসঘাতকতা তোমরা করেছ এই পরামর্শটা সে দিল কিন্তু তাদের যারা পরামর্শ ছিল বাকিরা তারা কি বললো নাহনুলা নুকরুল আরবিহি তারা বলে এবং তাদের এত বৃত্তশালী তারা না টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অসল সচল সব কাজ করবার আমাদের হাতে ওরা কি আমরা ট্যাক্স দিয়ে থাকব। এটা কোশ্চিন কালে হবে না তার চেয়ে যদি যুদ্ধ করতে গিয়ে যায় এরপরে এই কথা তার যখন শুনল না সে কথা বলে সেখান থেকে বেরিয়ে গেল ওই যে বেরিয়ে গেছে তারপরে সে কোথায় গেছে এখনো জানালায়নি সে তাদের বিশ্বাসঘাতকতা সামিল হয়নি ইসলাম কবুল করেনি ঠিকই কিন্তু ভালো মানুষ হিসাবে সে তাদেরকে পরামর্শ দিয়েছিল এবং নবী করিম সালে বিশ্বাসঘাতকতা না করার পরামর্শ আগে দিল এখন ওনার সঙ্গে চ্যালেঞ্জ না গিয়ে কম্প্রোমাইজের দিল উভয় পক্ষের রক্তপাত থেকে বেঁচে যাবে এটাও তারা শুনল না এরপরে তারা বরং কি করলো নবী করিম সাল্লাহ আসলামের কাছে তারা আলাদা একটা পরামর্শ করে একটা প্রস্তাব পাঠালো সেটা কি যে এর আগে বনু নাদির গোত্রের সঙ্গে যে পরামর্শ হয়েছিল যে তাদের এখান থেকে তারা এই দেশ ছেড়ে চলে যাবে অন্য কোথাও কোনো জায়গায় এখানে আর থাকবে না কিন্তু তারা সাথে করে তাদের ছেলে মেয়ে বাচ্চা চাকে নিয়ে যাবে এবং তাদের সঙ্গে যা কিছু মাল টাল উঠে করে নিয়ে যেতে পারে তা নিয়ে যাবে ইল্লাল হালাকা তবে অস্ত্র তারা নিবে না এটাও তারা কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছে কারণ তারা বড় ষড়যন্ত্র করেছে এই প্রস্তাব তাদের সঙ্গে তিনি অ্যাকসেপ্ট করেননি নিশ্চয়ই আল্লাহ তালার ইঙ্গিত রয়েছে এই প্রস্তাব অ্যাকসেপ্ট না করার পরে তারা শেষ বললো যে চাল ঠিক আছে অসো নেবোরা আমাদের টাকা পয়সা মাল দৌড়লে তো অনেক কিছু রেখে যাবো কোন রকমের যা দরকার সেগুলো নিয়ে চলে যায় রাজি হননি এটা আল্লাহ তাল ইঙ্গিত করেছেন তখন তারা চিন্তা করলো এখন উপায় কি বাঁচার ইতিমধ্যে তো জিব্রিল আল্লাহ এসে তাদের ভিতরে কি সৃষ্টি করেছেন ভয় সৃষ্টি করে দিয়ে গেছেন এখন তাদের কনফিডেন্স অনেক কমতি হয়ে গেছে তখন তারা বললো আমরা পরামর্শ দেই যে আমাদের একান্ত মিত্র ছিল যে আওস গোত্র কবিলার সার লিডার সাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আগে থেকে আছে এই সঙ্গে আমরা তাদের মিত্র ছিলাম রাহিলি পিরিয়ডে তার সঙ্গে আমরা করি তারা আমাদের একটু ফের বের সুপারিশ করুক দেখি আমাদের পক্ষে কোন ফ্যাস নিয়ে আসতে পারে কিনা তখন তারা বলল যে ওই গোত্রের একজন আছে আবুল উবাবা তিনিও আওস গোত্রের আবু লুবাবার সঙ্গে আবার তাদের একটা ভালো সম্পর্ক ছিল আবু উবা আবার রাদি আল্লাহ আনু মুসলিম হয়েছেন অনেক আগেই আওস কবিলার সদস্য তিনি ছিলেন ইসলাম বহু আগেই কবুল করেছেন তিনি সিনসিয়ার সাহাবি একজন মুখলেস মানুষ তারা পার্সোনালি ওনার সঙ্গে তাদের আরেকটি ইসলামের আগে তিনি তাদের একান্ত মিত্র ছিলেন বিশ্বস্ত ছিলেন তারপর ছিল ঘনিষ্ঠ বলে যে ওনাকে একটু পাঠান ওনার সঙ্গে আমরা একটু পরামর্শ করে আপনাকে জানাই যে আমরা কি করতে পারি আমাদের একটু ওনার সঙ্গে পরামর্শ করি পাঠালেন করিতে দাঁড়িয়ে গেল এবং মহিলা বাচ্চারা এসে তার পায়ের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিল যে তুমি আমাদের প্রাণ ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও এখন এই তাদের কান্নাকাটি দেখে ওনার দিলটা নরম হয়ে গেল পর কি তুমি যদি বলো যে মুহাম্মদ সাল্লাম যেটা সিদ্ধান্ত দেয় সেটা মেনে নেওয়ার জন্য কি আমরা মত দিয়ে দেব উনি তো বলছেন যে উনার ফয়সালা চূড়ান্ত ফয়সালা আমাদের এই কোন প্রস্তাবে তিনি রাখেননি তিনি বললেন হ্যাঁ ফয়সলাটা অনেকটাই রাখতে হবে মুখে এটা বলেছেন ও আশা আর বিয়াদিহি লাখ কিন্তু তিনি তার ইশারা করলেন গলার দিকে যে তোমাদের গরদান কর্তন হয়ে যাবে অর্থাৎ নবী করিম সালের কাছে এই ফয়সালাটা আছে বললেন যে এই চাষা তোমাদের গতি না আর ফয়সলা এইটা এখন এতে কি মেসেজ হলো উনি তাদের প্রতি দয়া পরবশ হয়ে গিয়েছেন তোমাদের অপেক্ষা করছে মৃত্যুদণ্ড হয়ে গেল এটা তো এক হয়ে তোমাদের পরিণতি কি হতে পারে কিন্তু এটা তো গোপন খবর এবং এতে তারা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আত্মসমর্পণ করব না তাহলে যুদ্ধ করতে হবে রসল সালামকে তাহলে এটা তো নবী করিম সালামের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে গেলেন খুন্তুল্লাহ আমি যে ইশারা করে ফেলেছি পরক্ষণেই আমার মাইন্ডে আসল আমি কি করলাম এটা রাসুল্লাহ সাল্লা গোপন পরিকল্পনা কথা তাদেরকে জানতে দিয়েছি আমি আল্লাহ নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি আল্লাহ এবং তার রাসুলের বিশ্বাসঘাতকতা করেছি আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করে ফেললাম ওখান থেকে আমি চলে আসলাম দেরি করিনি এখন আমি চিন্তা করলাম এই চেহারা আমি কেমনি এখন রসুল্লাহ সাল্লামকে দেখাবো ফাখুল তো আল্লাহ আহম্লা আমি ওনার সামনে আর যাব না আমি এখনি এমন এক করব আমার আল্লাহর কাছে। যে তবাকে কবুল করে আল্লাহ আমাকে ডিক্লার করবেন যে আমি আল্লাহ আমার তবা কবুল করেছেন এই পাপের আমার ক্ষমা আল্লাহ করে দিয়েছেন এই খবর না পাওয়া পর্যন্ত এই চেহারা আমি আল্লাহ নবীকে আর দেখাবো না সাহাবিরা ভুল করলে ওনারা মানুষ ছিলেন ভুল করেছেন এবং সেখানে গিয়ে মসজিদের একটি পিলারের সাথে নিজের গলায় রশি লাগিয়ে নিজেকে বেঁধে ফেলেছেন ওকে এটা খেজুরের খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ডে সেই খুঁটির সঙ্গে ওনাকে বেঁধে ফেললেন আর বললেন আল্লাহ আল্লাহ যে আমার পর্যন্ত আমার করে আয়াত না করবেন ততক্ষণ পর্যন্ত এই রশিদ থেকে আমি নিজেকে বন্ধন মুক্ত করব না সবাইকে বলে দিলেন যে আমার এই দুরাবস্থা হয়েছে আমাকে আমি বেঁধে থাকবো শুধুমাত্র নামাজার সময় হয়ে গেলে তোমরা আমার রসিদ খুলে দেবা উজু করে আমি নামাজতে পড়ব আবার এই বন্দির মধ্যে আমি আছি ঢুকব এরপরে আল্লাহ রাজে পরে আমরা আসবো তবে তাওবার হয়েছে এক পর্যায়ে সেটা পরে আসতেছি যে খবরদার এই কাজ তোমরা কখনো করোনা নবী করিম সাল সামনে খবর পেয়ে গেলেন আবু ওবাবা এই কাজ করে ফেলেছেন তাদেরকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন হতে পারে। অতবার তিনি অনুতপ্ত হয়ে তবাক করতে মসিদিন বেঁধে ফেলেছেন নবী করিম সাল্ল আলাম এ খবর পাওয়ার পরে তিনি খবরটা আসতে হয়েছে তিনি বললেন আমা আস্তাক সেই বেচারা যদি আমার কাছে চলে এসে খবর দিত আমার কাছে আর বলতে যে আল্লাহ আমি আল্লাহ কাছে তার জন্য মাফ চাই হয়তো আমি বললে আল্লাহ তালা তাকে সহজেই মাফ করে দিতেন কারণ আল্লাহ করে দেয় মাফা আল্লাহ বাইর হবে না তো আমি এটা এখন আল্লাহর করে ছেড়ে দিলাম এটা তো আমার হাতে আল্লাহ আল্লাহ কোর্টে চলে গেছে এখন তিনি তো সাহাবিদের প্রতি দয়ালু তিনি সিনসিয়ারলি তবাকলে মাফ করিতে উচ্ছুক ছিলেন বন্দি জীবন ঘরে যাচ্ছেন না এই বদি অবশ্য মুসিদে পড়ে আছেন। তারপরে আল্লাহ তালা এই ছয় দিন পার হওয়ার পরে আয়াত নাজিল করলেন কি আয়াত আসলো আর কিছু লোক, যারা তাদের গুনার কথা গুনার কাজ করে বুঝতে পেরেছে গুনা করেছে আল্লাহর কাছে গুনার স্বীকৃতি নিয়ে এসেছে তারা অনেক ভালো আমল করেছে কিন্তু কিছু উল্টাপাল্টা আবার করে ফেললো খারাপ কাজ করে ফেললো আসাল আশা করা যায় আল্লাহ তাদের আল্লাহ নিশ্চয় এবং আরেকটি আয়াত এসেছে ইদা মাসাহিনা শৈতানি তাদু ইদাহ মুভসের যে এইরকম কিছু মোমেন্ট আছে যারা শয়তানের ওয়াস ওয়াশায় নোকায় পড়ে তৎকরে গুণা করে ফেলে কিন্তু যখন তাদেরকে করে করে ফেলে কিন্তু একটু পরে মুভ সের উন্ন অতপর তারা দেখতে পায় আসল হাকিগত হায় হায় আমি কি করলাম এই দৃষ্টি তাদের চলে আসে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন অন্য আয়াতে তো ওনার ব্যাপারে সাহাবিরা বলেছেন অনেকেই যে এই আয়াতটা ওনাকে সামনে করে নাজিল হয়েছিল তো তাদের থেকে শিক্ষা কি পেলাম আমরা যে এত বড় গুণা এত বড় সাহাবি একটা গুণা করে ফেলেছেন এইটার জন্য এত তওবা এবং তবার যে তরিকা নিয়েছেন সিরিয়াসলি সিনসিয়ারলি যে আল্লাহ রসুলির কাছে বলে তিনি আল্লাহ কাছে চাইলেন আল্লাহ তালা মাফ করে দিলেন হয়তো এই হতে পারে কিন্তু ওহি দিয়ে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে তিনি দলিল আল্লাহ কাছে যেতে চান জাল্লা মাফ করেছেন এই কারণ করতে গিয়ে তরিকার আশ্রয় তিনি নিয়েছেন এটা তার জন্য একটা হিউমিলাল করেননি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্যে আমরা গুণা করি মানুষের কাছে কেমনি খালি সাফাই গাইতে পারব আমাদের ভয় নাই তাই না কিন্তু সাহাবিদের অবস্থা দেখেন আল্লাহ তালা এই জন্য এই সমস্ত লোককে সাহাবিদ হওয়ার মর্যাদা দান করেছেন তারা এটারই মুস্তাহে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এরপরে বনু যখন দেখলো যে প্রায় অনেক দিন হয়ে গেছে পঁচিশ দিন পার হয়ে গেছে কোনো লক্ষণ নাই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম পক্ষে কম্প্রোমাইজ করার তখন তারা শেষ পর্যন্ত বললো ঠিক আছে আর এখন কি করব আর সে যে ফয়সালা দেয় তার ফয়সালা থেকে এখন মেনে নিতে হবে আর কতদিন এখানে এখানে থাকবো ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে জীবিত থাকে তাহলে আমরা তাদেরকে আর কষ্ট দেই না যুদ্ধ সাহস কিন্তু তাদের আর নাই ওই তো জিবরিল কাজ করেছেন তো যুদ্ধ করার হলো না এখন তারা ওনার ফসলার জন্যই প্রস্তাব পাঠালো। এবং তারা জানে যে ওই ফয়সালা হবে তাদের যারা পুরুষগুলো আছে যারা যুদ্ধে সক্ষম তাদের হবে অর্থাৎ ফাতকতা শাস্তি কি মৃত্যুদণ্ড আজকে পৃথিবীর যে কোন দেশের আইন কানুন অনুযায়ী কোন নাগরিক যদি নিজের দেশের বিরুদ্ধে আরেক দেশের সঙ্গে ষড়যন্ত্র করে সাধারণত তার শাস্তি কি হয় মৃত্যুদণ্ড হয় আরমিদের মধ্যে যখন কোন ধরনের এইরকম কিছু ঘটে তাদের শাস্তি কি হয় মৃত্যুদণ্ড হয়ে কোন অতিরিক্ত মদিনা রাষ্ট্রের নাগরিক ছিল চুক্তি করেছিল দুশ্মনের মোকাবিলায় এই পক্ষে থাকবে কিন্তু তারা দুশ্মনের সঙ্গে সায় দিয়ে ফেললো এটা তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না তারপরে আল্লাহ তালা অলরেডি তাদের দিলের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য তারা আর কোন নাই আর ইতিমধ্যে আলী নেতৃত্বে এক বাহিনী তাদের একদম ইয়েতে চলে গেল গেইতে চলে গেল সেখানে গিয়ে তারা চিৎকার করে তিনি আওয়াজ দিলেন হম সেখানে আরেক সাহাবি ছিলেন আহ আলী রাজা আল্লাহ আহুর পাশাপাশি জোবাই রহু ওনারা দুই দিন দরজা খুলে ভিতরে ঢুকব আর হয়তো আমরা শহীদ হয়ে যাবো যেভাবে হামজাল হয়েছেন তা না হলে তোমাদেরকে আমরা ঈশ্বর আল্লাহ সেখানে ঢুকে যে শাস্তি তোমাদের পাওয়ার যোগ্য সেটাই করব। অথবা না হলে তোমরা মেনে তিনি হুকুম দিলেন তাদের যারা সক্ষম ছিল যুদ্ধের জন্য প্রস্তুত ছিল যুদ্ধ করার মত ছিল এই বয়সের প্রায় চারশো মতো তাদেরকে আলাদা করা হয়ে গেল এবং মহিলা বাচ্চাদেরকে মুক্তি দেওয়া হয়ে গেল রহমতাল এবং পরে তাদের আহ মৃত্যুদণ্ড কার্যকরী করার হুকুম তিনি দিলেন ওনাদের সঙ্গে তখন আওস গোত্রের কিছু লোক এসে বললেন যে তারা ছিল আমাদের একান্ত মিত্র আপনি মদিনাতে আসার আগে যে আমাদের আরেক গোত্র হচ্ছে খাজরাজ তাদের সঙ্গে বনু কৈনুকা যে ইহুদি গোত্র ছিল তাদের চুক্তি ছিল মিত্র ছিল তারা তাদেরকে আপনি কিছু ছাড় দিয়েছিলেন বনু কয়নুকা কে খাজাদের মাধ্যমে এদের বিষয়ে আমাদের সঙ্গে আপনি কিছু হাউস গোত্রের লোকদেরকে যেহেতু তারা আমাদের তাহলে আমাদেরকে আপনি সুযোগ দেন গোত্রিম সাল আলাই তখন যে আমরা তাদের ব্যাপারে একটা ফয়সালা দেই নবী করিম সালাম পক্ষ থেকে ফাইনাল ফেসলা তিনি তখন দেননি ওই সিদ্ধান্তের কথা তিনি আলোচনা করেছেন মাত্র ওনারা বললেন তাহলে এটা দায়িত্ব আমাদেরকে দেন যেভাবে খাজাদের দায়িত্ব দায়িত্ব দিয়েছিলেন বনুকান তখন তিনি বললেন আল্লাহ তখন নবীকার তাহলে আমি তোমাদের মধ্যে থেকে একজনকে যদি বাসাই করি ফায়সলা দেওয়ার জন্য তোমাদের পক্ষ থেকে তোমরা কিছুটা রাজি হবে তোমাদের একদিন ফেসলা দিয়ে দিবে তখন আউস গোত্রের লোকেরা বললেন বালা আমরা অবশ্যই রাজি হয়ে যাব আপনি আউস গোত্রের কাউকে দায়িত্ব দেন্লাম ফজা কাই তাহলে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের লিডার সাহাদ মু ফসলা দেয় আমি সেই ফয়সলা মেনে নেব শাদ মাদ এই সময় কোথায় আছেন মাসিদ নাবিতে চিকিৎসা খালাতে আছেন তো দেওয়া হলো উনি আসলেন একটা গাধায় চড়ে আসলেন এবং সেখান থেকে ওনাকে নামানো হলো সবাই ওনার আওস গোত্রলোকেরা সবাই চলে আসলেন ওনাকে ঘিরে ধরলেন আওস কবির যারা ছিলেন বাকি সাহাবিদের মধ্যে তারা বললেন যে বনুকাই যেভাবে গোত্রের লোকেরা ডিল করে কোন রকম মাওয়ালিকা ওয়াহলুল নিকায়াতে অমান কাদা আলিম তা যে এরা তো হচ্ছে আপনার আমাদের গোত্রর একান্ত এলাই তারা একটা ষড়যন্ত্র করে ফেলেছে আপনি জানেন তো আপনি মেহরবানি করে কোন রকমে তাদেরকে পার করে দেন সকালে চলে যাচ্ছে যখন তারা বারে বারে এসে তাদের মধ্যে সবাই না কিছু লোক বারে বারে ওনাকে বলতেছে ওদেরকে ছাড় দেন ছাড় দেন ছাড় দেন এখন সাহরাদ উঁচু মানের সাহাবি তার ইমানের শক্তি ইমানের বল অনেক উঁচু এখন তিনি বললেন নিজেকে লক্ষ্য করে বলেন একটু জোরেই বললেন সবাইকে শুনে যে এইবার সময়ে সে পরীক্ষা এসেছে সে আল্লাহর হুকুম আল্লাহর পথে সঠিক কাজ করবে না অন্য মানুষের কথায় সে ইনফ্লুয়েস হয়ে যাবে শাহের এখন পরীক্ষা চলছে জোরেই কথাটা বললেন যাতে ওনার আউস গোত্রে সবাই শুনতে পায় এই কথা শোনার পরে আওস কবির অনেকেই তখন চিন্তা করলেন না আমরা কিছু দিচ্ছি। অন্যায় হয় না এটা আমরা পিসপা হয়ে গেলেন আর এই মুহূর্তে যখন সাহাদ পৌঁছে গিয়েছিলেন যখন উনি ঠিক যেখানে নবী করিম সাল্লা সাহাবিদির কে নিয়ে ক্যাম্প করে আছেন ওইখানে পৌঁছলেন গাধার পিঠে উঠে তখন নবী করিমসালাম সব নামাও তো এখন ওই দাঁড়াতে বলছেন এখান থেকে কোন ভিআই পি আসলে দাঁড়াবো কিনা সবাই এটা দলিল পাওয়া জিল এই ব্যাখ্যা করেছেন ওলামাইকার বলেছেন যে উনি অসুস্থ ছিলেন ওনাকে নামানোটা ধরে নামাইতে হবে উনি একলা নামতে পারবেন না উনি একেবারে মৃত্যুর পথের যাত্রী আল্লাহ আটকিয়ে রাখছেন অথবা আগন্তক কেউ আসলে তাকে সালাম করার জন্য উঠে যায়ে আছে আপনি উনি দাঁড়াই থাকে বসে সালাম করবেন তা না আপনি দাঁড়াই সালাম করতে পারেন এটা ঠিক আছে কিন্তু সবাই একযোগে দাঁড়াইতে হবে গোটা মজলিশ এইটা নবী করিম সাল নিজের জন্য এখন এখানে যদি এখন অনেক বড় কোন ব্যক্তিত্ব এখানে ঢুকে আর সমস্ত মসলিম দাঁড়িয়ে দেবেন এইটা ইসলামের আদব নয় যাই হোক তো অমর আপনার খাতা আবাদ আনহু উনি তো সচেতন আছেন এতক্ষণ বনি আবাসের লোকেরা যে কি বসবাস ওনাকে দেওয়ার চেষ্টা করেছে দৌড়ে গিয়ে উনি এ ব্যাপারে সচেতন আছেন তিনি চলে গেলেন সাহাদের কাছে বললেন তিনি মন্তব্য করলেন অমরাজ আনু একটি তেজস্বী ছিলেন জানেন সেটা তিনি বলেছেন সাইদ তো আল্লাহ কৌমুলি সাইদুকে তিনি বলছেন যে রসুল ওনার কথার উপরই বলে ফেলেন অমর খাতা রাজু আল্লাহ আসল সাইদ আমাদের তারপরে সবাই গেল করিম সাল নামালেন তিনি তারা আপনার ফায়সলা কে একসেপ্ট করতে রাজি হয়েছে আপনি তাদের ব্যাপারে কি করণীয় আমার পক্ষ থেকে কি ফাইসলা করা উচিত এইটা আমি আমার ফাইসালা হচ্ছে তাদের যুদ্ধের সক্ষম ব্যক্তিগুলো যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত এই লেভেলে আছে তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে বাকি আরো কিছু কথা বললেন আর বাকি তাদের সবকিছু গণিমতের মাল হিসাবে মুসলমানদের জন্য বন্টন করা হয়ে যাবে তুমি কি ফসল দিয়েছে জানো যেই ফসলা আল্লাহ তালা সব আকাশের উপরে উঠে ফয়সালা করে রেখেছেন সেই ফয়সলাটি তুমি দিয়েছ তাহলে রসুল উল্লাহালাম নিজে একজন কোনো কারণ এখানে কার ফলা পালন করবেন আল্লাহর ফয়সালা এবং সেই ফয়সলাটাই আল্লাহ কার মুখ দিয়ে বের করেছেন সাহরাজ দিয়ে বের করেছেন এবং তাদের এই কার্যকরী করা হলো আল্লাহ ফাদের ব্যাপারে কার্যকরী হয়ে গেল তাদের মধ্যে একজন নাম করা লিডার ছিলেন ওখানে তো ওই গোত্রের আন্ডারে কিছু আবার সাব সাব গোত্র আছে আছে। তাদের একটা কবিলার গোত্রের নেতা হচ্ছে হৈবিন আখতাব যে হচ্ছে সাফি আর আনহার পিতা হইয়াই ইবিন আখতাব ইহেদুদের একজন বড় লিডার তার কথা মনে আছে তারা দুই ভাই গিয়েছিলেন ছোট ভাই বড় ভাই হল হইয়া কি বুঝলেন এই খবর আমরা কার কাছ থেকে পেয়েছি সফি রা দিয়াল আন্দোল পরে বর্ণনা করেছেন যে আমি ঘরে ঢুকে আমার চাচা আমার আব্বাকে জিজ্ঞেস করে কি বুঝলেন এই কি আসলে আখিরি নবী তখন আস্তাব আল্লাহর কসম সেই আসল নবী যার কথাই তাওরাতে রাতে আসছে তাহলে কি ইমান আনবে না তার না। আল্লাহর কসম তার প্রতি ইমান আনবো না সঙ্গ দেব না তার সঙ্গে লড়াই করব তার দুশ্মনী করব। মনে আছে সেই কথা এই হচ্ছে ইবনে আখতাব সে ছিল অন্যতম লিডার যার সঙ্গে আবু সুফিয়ান দূত করেছে তার মাধ্যমে বনী কোরাইজাকে রাজি করানো হয়েছে বিশ্বাস ঘাতকতা করার জন্য আহ তখন তাকে ধরে নিয়ে আসা হলো নবী করিম সাল্লামের কাছে তখন সেই যখন এত শক্ত অবস্থানে ছিল নবী করিম সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হাল আল্লাহাই কি মনে হয় আল্লাহ তালাকে তোমাকে অপমানিত করলেন কি বুঝলা কামিয়াব হয়ে গেল তোমার বিজয় হয়ে গেল আমি মালুম তো নফসিফিয়া আদাওয়া তোমাকে বলে রাখি তোমার যে দুশ্মনী করেছি এটার জন্য আমি একটুও অনুতপ্ত না i don't care about this wallakinnahu man yakhdulillahi ikhdal kintu ki korbo kismate nai allah jake apomanito koren sheta hoyei sarbe amar kopale kul alo na tomar upore vijay labh korte tumi vijay labh kore fella thumma aqula ala ala nas fa qal atwar haya ibn তার সঙ্গী সাথী লোকদেরকে বললো শোন তোমরা মন মজবুত রাখো ঘাবড়ে যাইও না মন ছোট করে নিয়ে মনটা বড় রাখো আল্লাহর হুকুম তখন হয়ে গেছে এটা মেনে না খিতাব উন ও কদর উন এটা খিতাব ফায়সালা হয়ে গেছে আল্লাহর কাছে কদরে তাক দিয়ে লেখা হয়ে গেছে আর এই রক্তপাত এটা আমাদের ঘটবেই এটাও লেখা হয়ে গেছে ক্যাত আল্লাহ বনী ইসরা বনি ইসরায়েলের জন্য আল্লাহ এটা ফলা করে রেখেছেন কি করবা মেনে না কিছু কিছু কাফের আছে মজবুত সাংঘাতিক মানে শেষ মুহূর্তে তাদের টনক ন যেরকম কিছু আল্লাহর বন্ধ আছে দিনের পথে মজবুত থাকে কিছু কাফের আছে কুফুরের পথেও মজবুত থাকে তাদের কোন শেকিং হয় না এইভাবে হইয়া যাবেন পরবর্তী পর্যায়ে হইয়া আস্তাবের আহ ইয়ে হয়ে গেল সাত কার্যকরী হয়ে গেল এখন ওই যে একটা ছিল তাদের মধ্যে ভালো পরামর্শ দিয়েছিল ভালো লোকটা কথা মনে আসে তার নাম কি তার খবর কি তার খবরটা ঐতিহাসিকরা বলেছেন যে খারা জাফি তিলকাল লাইলেতে আমর ইবনে শাহাদি ওই রাতেই সেই বেসারা তাদের এই দুর্গা থেকে পালিয়ে গেল। চলে গেল প্রস্থান করলো তখন ওখানে নবী করিম সালাম সিকিউরিটি বাহিনীর কিছু লোকজন ওই এরিয়া পাহারা দিচ্ছিল তাদের লিডার ছিলেন মহামদিন আনহু তারা একে দেখলে একটা মানুষ আছে জিজ্ঞেস করলেন কে তুমি আনা আমি ওই লোক তিনি বলেছিলেন আমি কখনো না এই কথা বলেছিলেন। আহ মাস্টার মা তখন বললেন যখন চিন্তে ফেললেন এ হচ্ছে বনুকরাজের ঐ লোকটি আল্লাহ তাহারিমি এক আধা রাতিল কেরাম যে আল্লাহ ভালো লোকদের সম্মান রাখার কাজটা থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না যেন আমার মধ্যে রাগ গোসা আছে ঠান্ডা করে দেন সেভাবে অন্ধকারে কোনো জায়গায় পেলে তাকে যেন অ্যাকশন না নিয়ে ফেলে এই অবস্থা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই তিনি তাকে আলাউ করলেন সে মাখা আল্লাহ তাকে ছেড়ে দিলেন সে তার যে চেহারা যেদিকে ছিল ওদিকে সে সামনে দিকে যেতে থাকলো যেতে যেতে রাতের অন্ধকারে সে মসজিদের নবাবিতে পৌঁছে গিয়েছিল ওখানে তাকে কেউ কেউ দেখেছিল তারপরে ওখান থেকে সে কোন দিকে গিয়েছে এরপরে আর তার হদিস কেউ কোনদিন খুঁজে পায়নি তার জীবনের নিরাপত্তা কথা চলে গেলো ইসলাম করল না এর দূর না তার কিসমত জুটলো না কিন্তু তার গানের নিরাপত্তা নিয়ে এসে দিকে চলে গেল চিরদিনের জন্য তারপরে তার কথা যখন আলোচনা হয়েছে রসুল্লাম বললেন এই লোকটি একজন বিশ্বস্ত লোক ছিল বিধায় বিশ্বাস ঘাতকতা না করার কারণে আল্লাহতালা তার জানের নিরাপত্তা দিয়ে তাকে পার করে দিলেন সেফ হয়ে গেল আর যদিও তার কিসমতের ইসলামটা জুটল না শহীদ হয়েছিলেন ওই অবরোধের অবস্থা একদম হচ্ছে খালাদ সোয়াই ওরা ভিতর থেকে একটা বড় একটা লোহার চাকা ওনার মাথায় লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন এবং সেই লোহার চাকার আঘাতের কারণে মানে বেশ আহত হয়ে যান পরবর্তী পর্যায়ে আল্লাহ দুইজন শহীদের পুরস্কার ওনাকে একলাই দেবেন আর দ্বিতীয় শহীদ হয়েছিলেন আরেকজন তিনি হলেন সেনানিবী মোহসেন আর সেনানিবুল মোহসান বা ওকা সাহিবের ভাই তিনি আহ কোন একটি ওদের স্নাইপার আগাতের কারণে ওনার ইন্তেকালে হয়ে যায় বনু বনুকোরাইজাকে ঘেরাও করা অবস্থায় বনু বনুকোরাইজার মৃত্যুর পরে বা বনুকোরাইজার এই পরাজয়ের পরে মদিনায় ইহুদুদের শক্তি চূড়ান্ত শেষ হয়ে গেল দুইটা বড় শক্তি ওনার দুশ্মনি করছিল একটা হলো ইহুদের শক্তি আর হলো মুনাফেক শক্তি তো ইহুদুদের শক্তি যখন দুর্বল হয়ে গেল মোনাফেকরাও অনেকটা দুর্বল হয়ে সাইজ হয়ে গেল পরবর্তী পর্যায়ে তারাও বড় কোনো মুনাফে কি আর করতে পারেনি আব্দুল সহকারে বা তাদের অনুসারে ছিল তারা আর সুবিধা করতে পারেনি এই পর্যায়ে আল্লাহ সাহাদ সাদ রাজিল কি মর্যাদা দিলেন ওনার ইন্তেকাল কিভাবে হলো ওনার ইন্তেকালে আল্লাহর আরশ কিভাবে কেঁপে উঠেছে সে খবর আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ আজকে আমরা এখানে শেষ করি وبالله تعفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك